বিসমিল্লাহ রহমানুর রাহিম আজ সতেরোই এপ্রিল দু আমরা কথা বলছি বৈশাখ মাসের চার তারিখ আমার সামনে কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকার পনেরোই এপ্রিল বা দোসরা বৈশাখের একটি রিপোর্টের কপি আলোচিত একটি রিপোর্ট শিরোনাম হচ্ছে ঢাকার পয়লা যেন অষ্টমীর এক ডালিয়া আমি এই রিপোর্ট থেকে অল্প কয়েকটি বাক্য আপনাদেরকে পড়ে শোনাব দেবদূত ঘোষ ঠাকুর লিখেছেন রিপোর্টটি তার রিপোর্টটি শুরুই হয়েছে এভাবে কার সঙ্গে তুলনা করা যেতে পারে কখনো মনে হচ্ছিল কলকাতার কলেজ স্কোয়ার বা একডালিয়ার পুজো মণ্ডপ কখনোবা বা শান্তিনিকেতনের বসন্ত উৎসবের চেহারা তা বৃন্দা গানী হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের রাজপথে মঙ্গল শোভাযাত্রা পূজো বসন্ত উৎসবের মিল মিশে একাকার ঢাকার নববর্ষের সকাল এ রিপোর্টেরই একটি পর্যায়ে বলা হচ্ছে চতুর্থ প্যার মাঝামাঝি শুধু পুজো নয় কলকাতার সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে এর মেজাজও যেন ধরা পড়ল বাংলাদেশের এই নববর্ষে আজকে আমাদের কথার এটাই। পয়লা বৈশাখ আসার আগে বাংলাদেশের আলেম সমাজের বিভিন্ন ফোরাম বারবার এ কথাগুলো পেশ করার চেষ্টা করেছেন যে পয়লা বৈশাখ বা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা এবং অন্যান্য উৎসবের আনুষাঙ্গিক যেসব পর্ব রয়েছে সেখানে বিশেষভাবে হিন্দু ধর্মের পূজা দেব দেবীর বিভিন্ন রকম প্রতীক এবং আনুষ্ঠানিকতার সম্পর্ক রয়েছে যেখানে মুসলমানদের অংশগ্রহণ ধর্মীয় কারণেই নিষিদ্ধ বা অনুচিত এটা নিয়ে এরপর নানা দিক থেকে যারা আলেমদের এই সতর্কবার্তা অথবা ধর্মীয় এই বিশ্লেষণ বিধিনিষেধের বিষয়গুলোকে বাঁকা চোখে দেখে অভ্যস্ত তারা বলার চেষ্টা করেছেন যে আলেমরা পয়লা বৈশাখের উৎসবকে নববর্ষের উৎসবকে মঙ্গল শোভাযাত্রাকে বিদ্বেষ থেকে মৌলবাদী প্রেরণা এবং প্রবনতা থেকে মানুষকে ফেরানো এবং এটাকে অভিযুক্ত করার চেষ্টা করেছেন আলেমদের প্রতি এটা তাদের একটা বিশেষ অভিযোগ ছিল কিন্তু আমরা দেখলাম যে পয়লা বৈশাখকে কলকাতার আনন্দবাজার পত্রিকা কীভাবে চিত্রিত করল এক দ্বারা এটা প্রমাণিত হয় যে পয়লা বৈশাখের অনুষ্ঠানের যাবতীয় আনুষ্ঠানিকতার সঙ্গে আসলে পুজোর সম্পর্ক অনেক বেশি আমরা দিক থেকে আজকে এই কথা বলতে চাই যদি পয়লা বৈশাখের অনুষ্ঠানকে এবং নববর্ষের অনুষ্ঠানকে আমরা অত্যন্ত ইতিবাচক একটি দৃষ্টিতে দেখার চেষ্টা করি আমরা এভাবে বলতে পারি যে পয়লা বৈশাখ এবং নব নববর্ষের মঙ্গল শোভাযাত্রাসহ হিন্দু দেব দেবী প্রতীক পুজোর বিভিন্ন সংশ্লিষ্ট বিষয়গুলো পালনের জন্য বাংলাদেশের হিন্দু ভাই বোনদেরকে সুযোগ করে দেওয়া হোক কিন্তু মুসলমানদের জন্য এটা বৈধ উচিত কথা আলেম সমাজের মুখ থেকে বের করার চেষ্টা চাপ দেওয়া অথবা তাদেরকে অভিযুক্ত করা তারা মৌলবাদী প্রবণতা থেকে এই মঙ্গল শোভাযাত্রার বিরোধিতা করছেন এ ধরনের অবান্তর কথা বলা আমরা মনে করি সব দিক থেকে সকল প্রমাণ এবং সকল যুক্তি যুক্তিতর্কের দিক থেকেই এটা অবান্তর অশুভন এবং অন্যায় একটি বিষয় আমরা এরই মধ্যে পয়লা বৈশাখের পর বাংলাদেশের একটি পরিচিত টেলিভিশন চ্যানেলে একটি টকসুর ফুটেজ দেখলাম যেখানে পয়লা বৈশাখ এবং নববর্ষের অনুষ্ঠান সম্পর্কে বাংলাদেশের আলেম সমাজ বা ইমাম সমাজের সতর্কীকরণকে অত্যন্ত বকরক্তির সঙ্গে উচ্চারণ করা হয়েছে সঞ্চালকের পক্ষ থেকে এরপর কোনো কোনো আলোচক আরও ক্ষোভ এবং খ্যাত ব্যক্ত করেছেন যে মৌলবাদী সমাজ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে প্রযুক্তি ব্যবহার করে পয়লা বৈশাখের বিরুদ্ধে নববর্ষের অনুষ্ঠানের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে ঘৃণা ছড়াচ্ছে এবং মসজিদের খুদ্বাগুলোতে এগুলো করা এটা ঠিক না এটা প্রতিরোধ করা দরকার এটা ফেরানো দরকার এরকম একটি আহ্বান এবং একটি উস্কানিমূলক প্রচারণা চর্চা আমরা দেখেছি আমি দর্শক শ্রোতাদের অনুরোধ করছি আমরা শুনেছি যে এই শুক্রবারে পয়লা বৈশাখের আগের দিন মসজিদে মসজিদে হয়েছে। সারা দেশে কিভাবে আসলে এটি সম্ভব ডিজিটাল আইন দিয়ে আদৌ সম্ভব কিনা রে জানাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমাদের খুব চোখের সামনে আছে এমন কি সর্বশেষ পয়লা বৈশাখকে কেন্দ্র করে এই ফেসবুকগুলোতে মৌলবাদী সম্প্রদায় যে মানে আকারে এর বিরুদ্ধে ক্যাম্পেইন করেছে গত কয়েকদিন মানে পয়লা বৈশাখ আমাদের হিন্দুদের পয়লা বৈশাখ পূজা পয়লা বৈশাখে লাল শাড়ি পরাটা ইসলাম বিরোধী এই সমস্ত বেদাতি এবং যে ভাষায় আপনি যদি নিশ্চয়ই আপনি চোখে পড়েছেন আমাদের কাছে যখন এসেছেন আপনারাও চোখে পড়েছেন যে আমি মনে করি এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত যদি সত্যি সত্যি আমরা এটা মানি যে ফেসবুক ব্যবহার করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আধুনিকতা সেই আধুনিকতার নামে যদি কুপমন্ডকতা এবং কুপমন্ডকতা না সমাজে অস্থিরতা এবং সহিংসতা সরানোর যে চেষ্টা সেটি কিন্তু সংখ্যালঘুদের বিরুদ্ধে দেখেন যে কোটি ঘটনা ঘটেছে আমাদের নাসিননগর আমাদের রংপুর যে কোনো ঘটেছে এখান থেকে আপনারা কি বুঝলেন তাহলে কি বাংলাদেশের ইসলামের দিক নির্দেশনা দেওয়ার জন্য টেলিভিশনের যারা আলোচক যাদের কেউ কেউ ইসলাম ধর্মের অনুসারীও নন আবার কারো কারো জীবনের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই তাদের দিক নির্দেশনা শুনে ইসলামের নির্দেশনা বলি ইসলামের বিধিবিধান উচ্চারণ করতে হবে এটা কি তাদের চাপ তারা কি গোটা আলেম সমাজ এবং ইসলামের যারা ব্যাখ্যা এবং বিধিবিধান সমাজে উপস্থাপন করেন তাদেরকে বাধ্য করতে চান গণমাধ্যম এবং মিডিয়ার টেবিলে বসে তারা কি সমাজ এবং দেশের ইসলামের বিকাশ এবং প্রচারের পথ নিজেদের মত অনুযায়ী প্রবাহিত করতে চান আজকে তাদের প্রচার তাদের আলোচনা তাদের চাপ প্রয়োগের সব দা আমাদের সামনে প্রশ্নটি বড় করে এনেছে আমি দেশবাসীর কাছে অনুরোধ করব যে সবাই ইসলাম অনুযায়ী আমরা কিভাবে জীবন যাপন করব, আমরা কিভাবে ধর্ম পালন করব ধর্মচর্চার আমাদের অধিকার ধর্ম পালনের অধিকার ধর্ম উপস্থাপনের অধিকার এবং ধর্মপ্রচারের অধিকারের ক্ষেত্রে আমরা কি দিন দিন এক ধরনের সংকুচন এবং অধিকার হরণের মুখে পড়ছি কিনা এটা বিবেচনা করা দরকার এজন্যই যারা এই কথা বলতে চান যে আলেমরা মৌলবাদীরা এবং ইসলামের পক্ষে যারা কথা বলেন তারা নানা রকমের ভয় ভীতি ছড়াচ্ছেন তারা শঙ্কা তৈরি করছেন আমি মনে করি এটা একটি উল্টো চাপ তৈরি করা আলেম সমাজের উপরে এবং যারা ইমাম খতিব রয়েছেন তাদের উপর এই উল্টো চাপ ধর্মচর্চার ক্ষেত্রে মুসলমানদের আমরা কতদিন সহ্য করব আমরা কতদিন তাদের এই চাপটাকে বিবেচনায় নেব এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা একটি শান্তিপূর্ণ সমাজে বাস করতে চাই নববর্ষের কোনো অনুষ্ঠান নিয়েই আমরা কোনো উত্তেজনা কোনো হানাহানি কোনো বিরোধের পক্ষে নই আমরা আবারও বলবো যে যেই ধর্মের সঙ্গে যেই অনুষ্ঠানের সম্পর্ক প্রবল প্রকাশ্য এবং বারবার উচ্চারিত যেরকম বাংলা পিডিয়াতে উইকিপিডিয়াতে স্কুলের নবম দশম শ্রেণীর বইয়ে বৈশাখ সম্পর্কিত আলোচনা এবং হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান সম্পর্কিত আলোচনায় এ কথাগুলো উঠে এসেছে সেখান থেকে এটা প্রমাণিত হয় নববর্ষের অনুষ্ঠানটা আসলে কিসের অনুষ্ঠান এজন্য আমরা যাদের অনুষ্ঠান তাদেরকে পালন করতে সহযোগিতা করার কথা বলবো বলব কোনোরকম বিধিনিষেধ আরোপ করার বিপক্ষে কথা বলবো আর মুসলমান এবং সাধারণ দিনদার মানুষকে তাদের ধর্ম অনুযায়ী আমাদের ধর্ম অনুযায়ী জীবন জীবনযাপন করার আহ্বান জানাবো। আল্লাহ তালা আমাদেরকে শান্তির সঙ্গে ধর্ম পালনের তৌফিক দান করুন ওয়াকিরুদাওয়ানুলিল্লাহি রব্বিল আলমী